তা ও প্রতিকার এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন প্রথমে পরিচিত হয়নি আমাদের আমন্ত্রিত অতিথির সাথে যথারীতি উপস্থাপন হয়েছে আমি মোহাম্মদ হারুন হোসেন আর আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জনাব শেখ মুজর এবার আসল মূল্পাদ্য বিষয়ে চলে যায় আমরা কিন্তু সুন্নত কি জেনেছি সুন্নতের বিপরীত জিনিসটাও এবং কিছু প্রাসঙ্গিক কথাও তত এসে গেছে এবারে যে বিষয়টা আমরা নিয়ে আসব। সেটা হলো সুন্নত মানতে প্রতিবন্ধকতা কোথায় এবং কি করে এর প্রতিকার করা যায় আমরা এ উল্লেখ করব যে সুনত মানার অনেকটি প্রতিবন্ধকতা আছে তোর মধ্যে একটা হচ্ছে জাহালত বা অজ্ঞতা এভাবে আমরা কয়েকটি প্রতিবন্ধকতা নিয়ে আসব। প্রথমেই আমি আমাদের সম্মানিত প্রতিবৃন্দুদের আহ্বান জানাবো। যে জাহালত বা অজ্ঞতা সুন্নত মানার ক্ষেত্রে যেটা প্রধান অন্তরায় সুন্নত নাচি না সুনত বেদাদের ভিতরে পার্থক্য না করা এই যে জাহালত বা অজ্ঞতা এই জাহালতটা বলতে কি বুঝায় অজ্ঞতা বলতে কি বুঝায় আমি আলোচনা সূত্রপাত করার জন্য অনুরাব শেখ আমি অজ্ঞতা একটি মারাত্মক রোগ ওই জন্য ইসলামী শরীয়ত নাজিল হয়েছিল প্রথম দিনেই পড়াশোনাকে কেন্দ্র করে এক্লাদি খালাক নবী সাল্লিয়াল্লাম নিজের বুদ্ধিমত্তা দিয়ে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করার চেষ্টা করতেছিলেন কিন্তু ব্যর্থ হয়ে গিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন আর সেই চিন্তা করতেছিলেন জাবালেনের হীরাগোহায় গিয়ে আল্লাহ রাবুল্লা আলম সেখানে বললেন যে এই সমাজকে চেঞ্জ করতে হলে তোমাকে পড়া লেখা করতে হবে পড়াশোনা করা ছাড়া এই সমাজ চেঞ্জ করা সম্ভব নয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহাক বললেন ফায়লাম আল্লাহুল ইহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই সে কথাটা তুমি জেনে নাও রাসুলকে বললেন তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাই ইমামি রহেমা তিনি তার ভুবন বিখ্যাত কিতাব সাহিউ একটি শিরোনাম এভাবে এনেছেন কথা বলার আগেই এলিম হাসিল করা জরুরি ওই জন্য একজন মুসলিমকে তার দৈনন্দিন জীবনের চলার পথে যে সমস্ত কার্যাবলী তিনি করবেন যে সমস্ত আচরণ তিনি করবেন যে সমস্ত তিনি করবেন সেই সম্পর্কে সম্পূর্ণ বা অজ্ঞতা আমরা প্রতিনিয়ত হয় এই খালে পড়ছি এবার ওই খালে পড়ছি জি জি হয় কোনো সময় এই বেদাত না আরেক জায়গায় আর এক সৃষ্টি হয়ে যাচ্ছে জি জি জি আচ্ছা সাহেব এখানে কিন্তু দেখি যে আমাদের নবীকে বলছেন প্রথম কথা তুমি জানতেন না আসলে তিনি কি জ্ঞানী ছিলেন না তিনি কার জ্ঞানে জ্ঞানী হলেন কে তাকে জ্ঞানী করলো আর তার উপরে কি পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউ শ্রেষ্ঠ জ্ঞানী আছে একটা হলে ইলিটারেট একটা হলে ইগনোরেন্ট একটা হলো মূর্খ আর একটা হলো প্রচুর লেখাপড়া তিনি কাছে শিখেন নাই আচ্ছা দুইটা এক নয় নবীসালামের কাছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি মানুষের কাছে জ্ঞান অর্জন করার তার প্রয়োজনই ছিল না আল্লাহ পাকে জন্য বলেছেন কবল হিন অবস্থা। আল্লা পক্ষ থেকে জ্ঞান লেখাপড়া শেখার উদ্দেশ্য কি আমি পৃথিবীতে চলবো হক না হক বুঝবো আলো আদার মানুষের কাছে সমস্যা আছে মানুষ বলবে যে ও কৃষের নবী কৃষ্ণানরা বলে নিজে বলারই চেষ্টা করছে মোহাম্মদ নবী না কিছু না ওই যে সিরিয়ায় সময় গেছিল ওই সময় দেখা হয়েছিল আর এটা মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর তারপর যাকে আল্লাপাক স্বয়ং জ্ঞান দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন তাকে কারণে বা না জানার কারণে ঘটে অজ্ঞতা একটা বড় প্রতিবন্ধকতা আর এই প্রতিবন্ধকতার মূলে সর্বতম কোঠারাগা আঘাত হেনেছে ইসলাম বিএনবী মোহাম্মদ সাল আল ইসলাম কাছে প্রথম হচ্ছে এ কেন না জ্ঞান ছাড়া এই জাতিকে উত্তরণ সম্ভব নয় আর এই জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ আল্লাহরহি এখন একজন মানুষের জীবনে করণীয় কী বর্জনীয় কি কোনটা সন্নত কোনটা বেদান এই যে জ্ঞানগুলি প্রত্যহিক জীবনে যা আমল করা সেগুলি আমাদের অজানা থাকার কারণে আমরা কিন্তু দিকভ্রান্ত হচ্ছি এবং সন্নত থেকে দূরে সরে যাচ্ছি এই যে জাহাজ বা অজ্ঞতা সেটা আমরা কি করে এর প্রতিরোধ করতে পারি এবং কি করে মানুষকে যেমন একটা এখানে রহস্য আছে যে রসোল মোহাম্মদ সাল্লাম কে এমত অবস্থায় ওহি দান করা হলো যখন তিনি নিরক্ষর পড়াশোনা জানেন না এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক নিহিত ছিল যে অন্যদেরকে বুঝানো যে রসুল মোহাম্মদ অশিক্ষিত তিনি অক্ষর জ্ঞানহীন উম্মি বলা তিনি শিক্ষায় সুশিক্ষিত সুপন্ডিত সুপ্রাজ্ঞ আল্লাহ প্রদত্ত জ্ঞানে তিনি প্রাগ কাজে তিনি শিক্ষক শিক্ষক জ্ঞান তার ছিল না এই প্রাণবন্ত আলোচনায় কি করে আমরা অজ্ঞতা দূর করতে পারি ছোট্ট বিরতি নিচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ফিরে আসতেছি বিরতির পর আপনাদের এই প্রাণবন্ত অনুষ্ঠানে ইনশাআল্লাহ ধন্যবাদ কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসসালাম যে জন্য ব্যবহার করছেন সেই ব্যবহার করতে হয়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 हो कथाजे इति विश्वमयर क्रम विकास आज रत आठ पुन सम्प्रचार सकाल साढ़े छंग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 बोझा सहज हो जाए इन शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम इस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 জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় আমরা জানলাম যে মানুষ সুন্নত সম্পর্কে যদি জানত যে এটাই সুন্নত এবং এভাবে আদায় করতে হবে আর এতে করলে এই ফজিল এই করলাম তাহলে অবশ্যই মানুষ সুন্নতের প্রতি উদ্বুদ্ধ হত না জানার কারণে এই যে হ্যাঁ এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা মসজিদের ইমাম যারা রয়েছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব যে আপনারা খোদ্বার মধ্যে সুন্নত বেদাৎ এ ব্যাপারে আপনারা খেয়াল করবেন মসজিদে মসজিদের দার্সের ব্যবস্থা থাকবে অথবা কোনো কেতাব থাকবে যে কেতাব কোরআন সন্না সমৃদ্ধ সেরকম কেতাব পড়ে হবে বিভিন্ন মসজিদে কমিটির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক দাওয়াতি সেন্টার খুলে সেখান থেকে দাওয়াতের বিভিন্ন লিফলেট বই পুস্তক এবং সন্নদ বেদাতের পার্থক্যকারী এরকম কিছু জ্ঞান আমরা এভাবে চর্চা করতে পারি অনুরভাবে মোবাইলের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি এস এম মাধ্যমে বা বিভিন্নভাবে এভাবে করলে বিশেষ করে আলেমা যারা জনগণের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং জনগণের কাছে এরকম কিছু আলেমদের নাম্বার আমরা মসজিদে মসজিদে দিতে পারি মসজিদে মসজিদ লিপলেটের মাধ্যমে আমরা এইভাবে করতে পারি যাতে এই জাহালতটা দূর হয়ে যায় এবং মানুষের ভিতরে একটা সচেতনতার সৃষ্টি হয় এখানে কিন্তু হাদিস আছে পরিষ্কার যে আল্লাফাক এলেম তুলে নেবেন এলেম ওঠে যাবে আলেম কমে যাবে তখন উসান তখন মানুষেরা চাহেল মাথা সমাজের নেতৃবৃন্দ বা চলাফেরা করে দেখতে শুনতে ভালো কিভাবে লেবাজ বসাদুরা চলে এদেরকেই তারা তাদের আলেমের জায়গায় তারা বসিয়ে নেবে তখন এদেরকে জিজ্ঞাসা করবে তখন তারা এলেম সারা ফটোয়া দিবে তারাও কমে যাবে। অপরকে অনেক বই পুস্তক আছে এটার জন্য সেটাও দায়ী সে বইয়ের মধ্যে কোরআন হাদিসের খালিদ আমল কালামে যেতে এই যে লেখেন আপনারা আলামা আলমানির নামে নিজেদের নামে বই লেখা সেটা বাজারে ছেড়েছে না কত আচ্ছা এই যে অজ্ঞতা আমাদের মধ্যে যেগুলি আসছে যে সুনরে আছে সেগুলি আমরা অবলম্বন করবো এবং জনগণকেও আমরা বলবো যে আপনারা আমল একটু কম করেন কিন্তু যাই করবেন যাচাই বাছাই করে এই জন্য আপনি করবেন এবারে তিনটা জিনিস আপনি লক্ষ্য করবেন এক নম্বর হলো আপনার আঁকিটা সঠিক কিনা দুই নম্বর হলো আপনার রুজিটা হালাল কিনা তিন নম্বর হলো আপনি যে আমলটা করতে চাচ্ছেন আমলটা রসুলামের তরিকা মতো হচ্ছে কিনা অর্থাৎ আমল করার আগেই আপনি আমলটা জেনে নেবেন যে এটা কতটুকু করতে হবে কিভাবে করতে হবে বিনবী সাল আলি ইসলাম কীভাবে করেছেন কারণ আপনি সংখ্যায় বেশি কিছু নিয়ে যাবেন সেটা বড় কথা না বড় কথা হলো রসুল্লাহ আলি ইসলামের তরিকা মতো হওয়া না জন্য বক্তব্য ওয়াজ করতেছি ওয়াজের মধ্যে কোন হেদে কথা নাই সংস্কারের কথা নাই যা ভুল সেটার দিকে শুদ্ধ সেটার নাই মানুষ কি খায় কিভাবে খায় মানুষ অখাদ্য খাচ্ছে ওইটাই খাওয়াইতে হবে কিন্তু সারা পৃথিবী সচেতন বিজ্ঞান মানুষকে সচেতন করছে মানুষেরা ধরছে তারপরে এই সুপেয় পানি পান করো সুখাদ্য খাও জীবাণুমুক্ততা খাও তারা সচেতন করছে মানুষ কিন্তু মানছে কিন্তু শরীয়তের ব্যাপারে মানুষকে কোনটা সুখাদ্য কোনটা সু আমল কোনটা কোন অনুযায়ী আমার এই খেতে মন চাই রুগীর চাহিদা মতো বানায় দিলা ওষুধ খাওয়া একটু চিনি দিও তো উনি বলছেন যে তাহলে তো ডাক্তার নয় তো ডাকায় এখন অধিকাংশ আলেম বক্তিতা করতে গিয়ে বলছে আপনাদের এলাকার লোক কেমন যেটা সমাজের সমস্যা আছে সেটা সুন্দর ভাবে তুলে ধরে বলে ভাই আমার কথাটা খারাপ লাগলেও আপনি এটা মেনে নেন এটা মেনে নেওয়ার মধ্যে দুনিয়া কথা যে কি ফরজ। চাহিদা অনুযায়ী আমি লিখিয়া দিলাম বলবো যে এই অজ্ঞতা দূর করার চেষ্টা আমাদের করতে হবে এবং সুন্নতকে জারি করার জন্য আচ্ছা সুন্নতকে আমরা কিভাবে জারি করতে পারি আমরা কি শুধু বক্তৃতার মাধ্যমে প্রতিষ্ঠা বা বিস্তারের জন্য এটা দিন সিলেবার যেন আমাদের ছেলে সন্তানরা পড়ে থাকে এই সিলেবার যদি সঠিক অন্তর্ভুক্ত করা যায় তার পাঠ এটা তাকে পড়তেই হবে হতে পারলে স্বর্ণের উপরে সোহাগ আছে কিন্তু যেখানে এই ব্যবস্থাটুকু নেই প্রণয়ন করা যাচ্ছে না সেখানে তো আমাদের সকলের দায়িত্ব হবে এবং মক্তব যেটা যেটা ইবতে দেয় বলা হচ্ছে সেখানে এরকম জানা মানুষকে আকিদা আমল সম্পর্কে জানা মানুষকে দায়িত্ব দিয়ে ছেলেদেরকে শিক্ষা ব্যবস্থা করা মানে পাথরে খুদাই করে রাখলে যেমন অনেকদিন অমর থাকে এই খুদাই করা লেখাটা মুছে না ঠিক কচি মনে অবুজ বাচ্চাদেরকে যদি সত্যিকার অর্থে বাস্তব ট্রেনিংটা দেওয়া যায় এবং আমরা মসজিদে প্রবেশ করতে দোয়া তো উজু করে যখন মসজিদে যেতাম দোয়াটা শিখে ফেলেছি এবং উজু করার পরে মসজিদে গেছি দোয়া শিখছি এটা হয়ে পড়েছে এখন বাসায় উজু করে যখন পুকুর থেকে বা সেটা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে না দুই ঘরে বর্তমানে যা শেখানো হচ্ছে যা শিক্ষা পাচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এবং ঘরে অবাধ টিভি এবং ডিসের কারণে সেগুলা শরীয়তের অনেকটা অন্তর আয় আর শরীয়তের নামে যা শিক্ষা পাচ্ছে সেগুলা হচ্ছে যেরকম ধরেন ছেলেকে সালাদ টা শেখাবে কিভাবে এখন অজুর নিয়তের দোয়া শেখাইতে শিখাইতে তার ধৈর্যই শেষ সালাতে তাতে তারা এজ্লাহ নয় তন শেখাইতে শিখাইতে তার জীবন শেষ যেটা কোন দলিল নেই আচ্ছা তারপরে টুপি প্রয়োজনীয় শিক্ষা প্রয়োজনীয় শিক্ষা মাথা ঢাকা না ঢাকা এমন কোন জরুরি কোনো মাসেলাই না যখন তার বড় হয় তখন সেটা করবেনি কিন্তু তোমার মাথায় না দিলে তোমার নামাজই হবে না এই যে শিক্ষা দিচ্ছি আমরা তুমি মাথায় না দিলে নামাজ হবে না নয়ত না পরে নামাজ হবে না ছেলেদের প্রথম কথার যাওয়া যাবে না প্রথমে শিশুদেরকে যে শিক্ষা গুলো দিচ্ছি শরীরতের ব্যাপারে সেটা তার মধ্যে রীতিমতো ভয় ধরেই দিচ্ছি অথচ সেগুলো জরুরি কিছু না তো আমরা তার অন্তরে একটা প্যানিক প্রবলেম সৃষ্টি করে দেওয়া এটা আদৌ সুস্থ বিবে আলোচনা ছিল আমাদের কি ছেলেদেরকে শিক্ষা দিচ্ছি এই ক্ষেত্রে যদি প্রথমেই শিশুকালে মা যদি একটু সজাগ হতেন তাহলে অনেকটা এটা উন্নতি লাভ করা যায় এই ক্ষেত্রে ধন্যবাদ আপনার কিছু বলার সময় আমাদের একেবারে কম আমরা সার্বিক প্রচেষ্টায় মানে বুঝতে পারলাম যে একা একা আমাদের পক্ষে এটা জাহালাত দূর করা সম্ভব নয় সার্বিক প্রচেষ্টা থাকতে হবে আর সিলেবাসের ব্যাপারে যেটা মুজাফের ভাই আপনি বললেন সেটা হলো যে আমরা সরকার বাহাদুরকে অথবা যারা সিলেবাস প্রণয়ন করেন তাদেরকে আমরা বলতে পারি যে আপনারা সামাজিক উপকার হয় বাচ্চাদের জন্য সেই ধরনের কিছু আমরা সিলেবাসে দেই যাতে বাচ্চারা উপকৃত হয় এবং তারা তাদের ভালো মন্দ এবারটা কোনটা কোনটা সুন্নত কোনটা বেদাত কোনটা সেটা তারা জানতে পারে সেই ধরনের আমরা ব্যবস্থা নেই আলোচনায় এটা সহজ প্রমাণিত হলো যে সুন্নত সম্পর্কে অজ্ঞতা বেদাত কোনটা কোনটা আমার জন্য ক্ষতিকর আমি সুন্নত থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছি আমাদের দৌড়াই না দ্রুত বেদাতের কাছে কি বলে কি সমাজের কি তাবিজ খুব লাগে অনেক অজ্ঞতা আছে তো আর ব্যাপারে আমরা জানি না বুড়ি উজু করতেছে আল্লাহর ঘাট মহম্মদের পানি সেই পানিতে উজু করলাম আমি এই অজুতে আল্লাহ তুই করবি সাপ আড়াই চানোয়া এমনকি বীর হইবার দোয়া এটা মানে প্রত্যেকটা কমকা হাবিবি হাবি বিয়া দোয়া মানুষের ঘরে ঘরে জানতে পারলাম না ক্ষেত্রে বা এটা প্রতিবন্ধকতা হচ্ছে যে হালত অজ্ঞতা আর এর দূর করার উপায় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম কাজে আমরা সকলে সজাগ হই এবং জ্ঞান চর্চা করি সত্য জ্ঞান সঠিক জ্ঞান রসুলসাল আলী সাল্লাম কোন কাজটি কিভাবে করেছেন সেটা জেনে নিয়ে আমরা আমল করি তাহলে আমাদের কাছ থেকে অজ্ঞতা দূর হয়ে যাবে এবং এই অজ্ঞতা যখনই দূর হয়ে যাবে তখনই আমরা বেদায়তের মতো মহাপাতকে জড়িয়ে পড়বো না আসুন আমরা জ্ঞান চর্চায় প্রবৃত্ত হই এবং আমাদের নতুন প্রজন্মের কাছে সুন্নতগুলি তুলে ধরার চেষ্টা করি আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিকদান করুন ও আখর আলহামদুলিল্লাহ রবীমিন ওসালামু আলাইকুম ওরি জানার জন্য এটি পবিত্র কোরআন এর একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক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 क्षी नन तृत्य हलमदी এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যাচাই করতে পারেন ধর্মত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান